মোহাম্মদ ইবনু মুন্তাসির রহমতুল্লাহ তার পিতা হতে বর্ণিত আমি আয়সা রাজিয়াল তাল্লাকে জিজ্ঞাসা করলাম এবং আবদুল্লাহ ইবনু উম রাজ এর উক্তি উল্লেখ করলাম আমি এমন অবস্থায় ইহরাম বাধা পছন্দ করি না যাতে সকালে আমার দেহ হতে সুগন্ধি ছড়িয়ে পড়ে আয়সা রাজিয়াল তাল্লাহা বললেন আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সুগন্ধি লাগিয়েছি তারপর তিনি পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েছেন এবং তার ইহরাম অবস্থায় সকাল হয়েছে